আনা সবনু মালিক রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন যখন প্রবল গতিতে বায়ু প্রবাহিত হত তখন নাবি সাল্লু আল্লাহ এর চেহারায় তার প্রতিক্রিয়া দেখা দিত অর্থাৎ ভয়ের চিহ্ন দেখা দিত